فا اهل الوفاء كلام للسحاب نحمده و نصلي সম্মানিত উপস্থিতি আজকে আমরা বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আল আনসারি رضی الله تعالی عنہ নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি প্রিয় এই বিখ্যাত সাহাবীর প্রকৃত নাম খালিদ ইবনে যায়েদ ইবনে গুলাই মদিনার বিখ্যাত নাজ্জার তার বংশের নাম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 তার এই গৃহকে নির্বাচন করেছিলেন প্রিয়নবীর বসবাসের জন্য যখন তিনি হিজরত করে মক্কা থেকে এসে পৌঁছেছিলেন মদিনায় এই সাহাবি আবুবের গৌরবের জন্য শুধু এতটুকু যথেষ্ট আবু গৃহ প্রিয়নী সাল্লিমের বসবাসের জন্য কিভাবে নির্বাচিত হল এই ব্যাপারে রয়েছে এক চমৎকার কাহিনী যার আলোচনা ভারী মজাদার ঘটনাটি ছিল এরকম যখন রাসলাসাল্লিহাসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছলেন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 আমাদের জনবল অস্ত্রবল আর সকল প্রতিরক্ষা ব্যবস্থা সহ আপনার সেবায় নিয়োজিত থাকব তিনি তাদের জবাব দেন তোমরা উটনির পথ ছেড়ে দাও ওর চলাফেরা ও গতিবিধি আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে উঠনি চলতে থাকল আপন গতিতে অনেকজোড়া চোখ অনুসরণ করতে থাকল তাকে হৃদয়গুলো ভেবে অস্থির আজ কার ভাগ্য খুলবে কে জানে যেই বাড়িটি পার হয়ে যাচ্ছিল তার বসবাসকারীদের যাচ্ছিল তারা হয়ে পড়ছিলেন হতাশ সঙ্গে সঙ্গে পরবর্তী বাড়িওয়ালাদের বুকে জ্বলে উঠছিল আশার আলো এভাবে উঠনি এগিয়ে যাচ্ছিল আর লোকেরাও তার পিছিয়ে পিছে আফসুস ও পরিিতাপ বুকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন আজকের সৌভাগ্যবান লোকটি কে হবে তাকে দেখার জন্য অবশেষে উঠনিটি আবু আইয়ুবালানের বাড়ির সম্মুখে খোলা ময়দানে গিয়ে পৌঁছল সেখানেই বসে পড়ল কিন্তু রাসুল্লাহ সাল্ল আলীহাসাল্লাম নামলেন না সামান্য একটু পরেই উটনিটি উঠে পড়ল এবং আবারও চলতে শুরু করল রাসুল্লাহ সাল্ল আলী ঢিল দিয়ে রাখলেন তার লাগামে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 তারা সামান্য স্বস্তি পেলেন যখন এই সিদ্ধান্ত নিলেন যে আমরা একেবারে সেই পার্শে চলে যাই যা সোজাসুজি রাসুলের উপরে নয় তারা আরও সিদ্ধান্ত নিলেন শুধুমাত্র পাশ দিয়েই তারা চলাফেরা করবেন আবু সকাল বেলায় রাসুল্লাহ সাল আলী সাল্লামের কাছে গিয়ে বললেন আল্লাহর কসম আজ রাতে আমাদের একটু ঘুম হয়নি এবং দুচোখের পাতাও এক করতে পারিনি রাসুলুল্লাহ সাল আলী সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন কি কারণে এমন হল হে আবু আবুয়ু তিনি বললেন আমার মনে হল যে আমি এমন এক ঘরের উপর তলায় রয়েছে যার নিচে রয়েছেন আপনি আমি যদি সেখানে হাঁটাচলা করি তাহলে আপনার উপর ধুলোবালি পড়ে আপনার কষ্টের কারণ হয়ে যাবে এছাড়াও এটাও মনে হয়েছে যে আমি হয়ে গেছি ওহি এবং আপনার মাঝখানে অন্তরায় রাসুল্লাহ সাল আলী সাল্লাম তাকে বললেন হে আইয়ুবের পিতা বিষয়টিকে সহজভাবে গ্রহণ কর আমার নিকট বহু মানুষ আসা যাওয়া করতে থাকে বলে নিচে থাকাটাই আমার জন্য সহজ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 পাগলের মতো শীত নিবারণের একমাত্র কম্বলটি দিয়ে সব পানি শোষণের কাজ করতে শুরু করলাম যেন এক ফোঁটা পানিও রাসুলের মোবারক গায়ে না পড়ে যখন সকাল হলো আমি চলে গেলাম রাসুল্লাহ সাল নিকট বললাম আপনার জন্য আমার মা বাবা উৎসর্গিত আমি আপনার উপরে থাকা এবং আপনি আমার নিচে থাকা আমার ভালো লাগছে না রাতের ঘটনা খুলে বললাম ফলে তিনি আমার আবদার মেনে নিয়ে উপরতলায় থাকতে রাজি হলেন আমি এবং উম্মে আয়ুব নেমে এলাম তলায়।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 এক দুপুরে থেকে বের হয়ে চলে এলেন মসজিদে দেখে জিজ্ঞাসা করলেন হে আবু বকর এমন অসময়ে বাড়ি থেকে বের হওয়ার উদ্দেশ্য কি তিনি বললেন প্রচন্ড খুদার কষ্টে বাড়িতে থাকা দায় হয়ে পড়েছিল কথা শুনে অমর রাজি আল্লাহ তালহু বললেন আল্লাহর কসম আমিও বের হয়েছি এই একই কারণে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 অভ্যাস ছিল প্রতিদিনই তিনি রাসুলের জন্য খাবার প্রস্তুত করে রাখতেন অপেক্ষা করে করে শেষ সময়ে যখন নিশ্চিত হতেন আজ তিনি আসবেন না তখন সেই খাবার পরিবারের সকলে মিলে খেয়ে ফেলতেন যখন তারা তিনজন দরজায় পৌঁছলেন আয়ুবের মা তাদেরকে অভ্যর্থনা জানিয়ে বললেন আল্লাহর নবী ও তার সঙ্গীদের সকলকেই শুভেচ্ছা ও স্বাগতম রাসুল্লাহ আলিমাসাল্লাম জিজ্ঞেস করলেন আবু আয়ুব কোথায় আবু আবুব সন্নিকটে তারিখে বাগানে কাজ করছিলেন তিনি রাসুলের আওয়াজ শুনে ছুটতে ছুটতে সেখানে হাজির হয়ে বললেন আল্লাহর প্রিয় সঙ্গীদের সকলকে স্বাগতম এরপর তিনি আরো বললেন ইয়া রাসুল আল্লাহ পূর্বে আর কখনোই আপনি এমন সময় আসেননি যে কারণে পূর্বক্ষণে আমি খেদমতে হাজির থাকতে পারিনি বলে আন্তরিক ভাবে দুঃখিত প্রিয়নবি সাল্ল আলি সাল্লাম তার ওজোর কবুল করে বললেন তুমি ঠিকই বলেছ এমন অসময়ে তোমার বাড়িতে আর কখনো আসা হয়নি আবু আনহু, ইতিমধ্যেই তাদের চেহারার খুদার কষ্ট বুঝতে পারলেন ফলে তিনি খেজুর বাগানে ছুটে গিয়ে এককাদি খেজুর কেটে আনলেন যাতে ছিল সম্পূর্ণ পাকা আধা পাকা এবং একেবারে টস তাজা মিষ্টি খেজুর প্রিয়ন বিশাল আলিহাল্লাম বললেন পুরো খেজুরের কাদিটা কেটে আনার কি প্রয়োজন ছিল শুধুমাত্র পাকা খেজুরগুলো আনলেই তো হতো তিনি বললেন আমার যে খুব ইচ্ছা হল আপনাকে বাগানের পাকা আধা পাকা ও তাজা সব রকমের খেজুর খাওয়াতে তাই কাদি ধরেই কেটে এনেছি এছাড়াও আপনাদের জন্য এখনই ছাগল জবাই করব তিনি বললেন দুধালো বকরি জবাই করবে না আবু আয়ুব একটি খাসি জবাই করে স্ত্রীকে বললেন আটা খামির কর এবং সুন্দর করে রুটি বানাও তুমি তো চমৎকার রুটি বানিয়ে থাকো উম্মি আয়ুব অর্ধেক ছাগল ছানা দিয়ে ঝোল রান্না করলেন আর বাকি অর্ধেক ভুনা করলেন রান্না করা শেষ হলে, যখন সেগুলো নবীজি এবং তার সঙ্গীদের সামনে রাখা হল প্রিয় একটু রুটির উপর রেখে আবু আবুকে বললেন তারা ফাতেমাকে পৌঁছে দিয়ে এস অনেকদিন থেকেই সে এমন খাবার খায়নি তারা সকলেই খেয়ে দেয়ে পরিতৃপ্ত হলে প্রিয়নবী সাল্লি হাসাল্লাম বললেন আহা এত চমৎকার খাবার রুটি গোস্ত খেজুর পাকা খেজুর তাজা খেজুর বলতে বলতে তার দু চোখ ভিজে গেল এরপর তিনি বললেন কসম সেই মহান আল্লাহর যার নিয়ন্ত্রণে রয়েছে আমার জীবন এসব হলো সেই নিয়ামত যার সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদের জিজ্ঞেস করা হবে এ ধরনের সুস্বাদু খাবার অথবা যে কোনো খাবার যখনই গ্রহণ করবে শুরুতে বলবে বিসমিল্লাহ শেষ হলে বলবে আলহামদুলিল্লাহ প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে খাওয়ালেন এবং পরিতৃপ্ত করলেন এরপর প্রিয়নবী সাল আলীবকে বললেন কেউ যদি তার সঙ্গে দিন দেখা করার নির্দেশ দিলেন কিন্তু তিনি রাসুলের কথাটি বুঝতে পারলেন না ফলে অমরবাদী আল্লাহ তালানহ কথাটি তাকে বুঝিয়ে দিয়ে বললেন প্রিয়নবী তোমাকে আগামীকাল যেতে বললেন হে আবু আয়ুব তিনি তখন বললেন প্রিয়নবীর আদেশ শিরোধার্য পরের দিন যখন আবু আয়ুব প্রিয়নবীর কাছে গেলেন তিনি তাকে একটি ছোট কিশোরী দাসী দান করলেন এবং বললেন হে অনেক ভালো ব্যবহার করবে কেননা সে যতদিন পর্যন্ত আমাদের মাঝে ছিল আমরা তার থেকে অনেক কল্যাণকর বিষয় পেয়েছি হুক কিশোরী দাসীটিকে নিয়ে নিজ বাড়িতে ফিরে এলেন উম্মে আয়ুব তাকে জিজ্ঞাসা করলেন কার এটা। আবু আয়ুব বললেন আমাদেরই আল্লাহর রাসুল একে আমাদের জন্য দান করেছেন স্ত্রী বললেন কি মহান দাতা কি চমৎকার দান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 আর যদি তার জীবনের কিছু জিহাদি চিত্র দেখতে পান তাহলে সম্মানিত শ্রোতা বুঝতে পারবেন কত রকমের বিস্ময়কর ব্যাপার রয়েছে সেখানে আবু জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন যোদ্ধা হিসেবে এমনকি মানুষের মুখে মুখে প্রচারিত ছিল মুসলিম বাহিনী রাসুলসাল্লাহ আলিমাসাল্লামের জামানা থেকে মুআ রাজিয়ালাহালানহু এর যুগ পর্যন্ত যতগুলো জিহাদ করেছে তার কোনোটা থেকেই তিনি দূরে থাকেননি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 কিন্তু শত্রু বাহিনীর বিরুদ্ধে সংঘাত খুব বেশি দূর এগুতে পারল না এর মধ্যেই আবু আয়ুবালানসারি রাজি আল্লাহ তালানহু ভীষণ অসুস্থ হয়ে পড়লেন যা তাকে লড়াই চালিয়ে যাওয়া থেকে অপারোগ করে দিল সেনাপতি তার শুশ্রূষার উদ্দেশ্যে এসে জিজ্ঞাসা করলেন এ আবুব আপনার কি খেদমত করতে পারি বলুন তিনি বললেন মুসলিম সৈনিকদের আমার সালাম জানিয়ে বলুন আবু আবুব তোমাদের করেছেন, তোমরা কোনো অবস্থাতেই জিহাদি সাবিহ থেকে বিরত হবে না আল্লাহর উপর ভরসা করে ভূমির শেষ প্রান্ত পর্যন্ত জয় করে তবেই ক্ষান্ত হবে আমার লাশ নিয়ে হলেও তোমরা ইস্তাম্বুলের সীমা পর্যন্ত এগিয়ে যেও এবং সেখানে আমাকে কবর দিও কথা বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মুসলিম সৈনিকেরা রাসুল্লাহ আলী সাহাবির ময়দানে শত্রু বাহিনীর মরণপন করে আক্রমণ চালালেন এবং শেষ পর্যন্ত লাশ কাঁধে নিয়ে তারা ইস্তাম্বুলের নগর প্রাচীর পর্যন্ত পৌঁছে গেলেন এবং সেখানেই সেই নগর প্রাচীরের পাদ দেশেই তাকে দাফন করলেন আল্লাহ সন্তুষ্ট হন আবুবালানহু এর প্রতি এরাই ছিলেন রাসুলের আল্লাহ তালা যাদেরকে তার নবীর সান্নিধ্যের জন্য বাছাই করেছিলেন বার্ধক্যজনিত সমস্যা যাদেরকে জিহাদ থেকে বিরত রাখতে পারেনি যারা সময় কামনা করতেন আল্লাহ তুমি তোমার পথে আমাদেরকে শাহাদু দাও সুবাহ করেছেন বিজয় করার জন্য আল্লাহর কালিমাকে সেখানে বুলন্দ করার জন্য জীবনের শেষ মুহূর্তটা যখন মানুষ শুয়ে বসে আরামায়াস করে কাটায় তিনি সেই সময়ে মুসলিম সেনা দলের সাথে এগিয়ে যাচ্ছেন এমনকি যখন তার মৃত্যু চলে আসলো তখন তিনি মুসলিম বাহিনীকে শেষ ওসিয়ত করছেন কোন অবস্থাতেই জিহাদ ফি সাবিল্লা থেকে নিবৃত্ত হবে না আল্লাহর উপর ভরসা করে সত্যভূমির শেষ প্রান্ত পর্যন্ত জয় করেই তবে ঘ্যান্ত হবে আমার লাশ কাতে নিয়ে হলেও তোমরা ইস্তাম্বুলের শেষ সীমা পর্যন্ত এগিয়ে যেও এবং সেখানেই আমার কবর দিও পরিশেষে মুসলিমরা ইস্তাম্বুলের সীমানা প্রাচীর পৌঁছে গেলেন এবং সেখানেই তাকে কবর দিলেন আল্লাহ এই বৃদ্ধ সাহাবীর জিহাদি জীবন থেকে আমাদের অনুপ্রাণিত হওয়ার তৌফিক দান করুন এবং মৃত্যু পর্যন্ত জিহাদের পথে আমাদের অটল অবিচল রাখুন আন